বিসমিল্লাহ রু নামে মসজিদের দিগন্ত সূর্যের আভা ঝলক দিয়েছে মসজিদের আজান ফুকেছে উ দিগন্তে সূর্যর আভা ঝলক দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ بعد فقط قال المؤلف رحمه الله تعالى وان ابي الله عنه قال بعث النبي صلى الله عليه وسلم خيلا আর আমাদের জন্য আল্লাহাকব আলমিন কোরআন করিম নাজল করেছেন কোরআন করিমের ব্যাখ্যা তাও আল্লাহ পাক নব্বির কাছে ওয়াহি করেছেন শিক্ষার উপরে স্থান আল্লাহাক রিন আমাদের জন্য কোরআন এবং হাদিস শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আজকের হাদিসের বিষয়বস্তু হচ্ছে বলগুল মারাম থেকে বাবুল মাসাজেদের হাদিস নম্বর একশো নিরানব্বই আপনাদের হয়তো দুশো বা আটানব্বই একটা কম একটা সাতানব্বই কমে গেছে এর আগে একটা আলোচনা হয়েছে মসজিদ সম্পর্কীয় গত সপ্তাহে আর আজকে বেশ কিছু হাদিস আসবে যেগুলি সম্পর্ক মসজিদের সাথে বিভিন্ন মাসলাম যেগুলি মসজিদের সাথে সম্পৃক্ত তিনি বলছেন যে নবী করি সালাম একবার এমনি খেল মানে হয় ঘোড়া খায়ল মানে একটা ঘোড়াকে খায়ল বলা হয় আর খ্যাল বলা হয় আবার আর অর্থে যারা ঘোড়সওয়ার হ্যাঁ ঘোড়ার পিঠে চাপে আর ক্ষুদ্র দল এই দলকেও বুঝানো হয় এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে ঘোড়া কোথায় অসারোহী হ্যাঁ ঘোড়স আর একটি ক্ষুদ্র দল পাঠালেন তাদেরকে পাঠিয়েছিলেন মদিনার বাইরে নাজদের দিকে এলাকা আল কাসিম থেকে শুরু করে রিয়াদ পর্যন্ত এই এলাকার দিকে পাঠিয়েছিলেন শত্রু যারা বিভিন্ন করছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কে কোথায় অবস্থান করছে কে কোথায় ইসলামের বিরুদ্ধে কিছু প্রস্তুতি নিচ্ছে এসব জানার জন্য দেখার জন্য বলা যায় একটি অভিযান বাংলা ভাষায় অভিযান পাঠিয়েছিল রাস্তায় পেলেন মানে বর্তমান রিয়াজ প্রাচীন যুগে বলা হয়তো ঠিক সূক্ষ্ম থেকে আহ মনে হয় সত্তর আশি কিলোমিটার দূর হবে আলখার চে একটি শহর আছে ওটা হচ্ছে প্রাচীন যুগের অ্যামামা আসলে ওই অ্যামামায় বাস করত প্রসিদ্ধ একটি গোত্র আরবদের মনু হানিফা হানিফা গোত্র এই মুসাইলামা কাজাব যে মিথ্যুক নবুয়াতের দাবি ছিলেন একজন সোমামা বিন ওসাল কুফুরীর অবস্থায় ছিলেন এবং ইসলামের কট্টর শত্রু ছিলেন কুফুরীর অবস্থায় মুশ্রেকরাও মক্কা যেত মক্কার শ্রদ্ধা করত কাবার তো অফ করত এরা হজ উমরা করতো উমরা করতে যাচ্ছিল রাস্তায় ধরা পড়ে যায় নবী কারিম সাল্লামের প্রেরিত এই অসারোহীদের অশারোহী দল একজন লোককে ধরে নিয়ে আসলো নিয়ে আসলো মানে ধরে নিয়ে আসলো ফারাবাত মসজিদ নবীতে নিয়ে এসে হাজির করল অর্থাৎ মদিনাই কোন একটা খুঁটির সাথে বেঁধে দাও বন্দি কেদি আর মসজিদের ভিতরে মসজিদের একটা মসজিদ নবীর মদিনার মসজিদ আর তিনটি মসজিদের যে মসজিদের দ্বিতীয় স্থান মসজিদ হারামের পরে এই মসজিদদের সারিয়াম স্তম্ভ খুঁটি আর তারপরে যেহেতু হাদিসটা বড় লম্বা আছে ওই হাদিসটা পুরোটা যদি পড়ানো যায় সে ঘটনা কিভাবে তিন দিন ধরে ওই অবস্থায় সে বানা এবং নাবিসাম সাহবাইকে নামাজ পাঁচ দেখলো আর প্রতিদিন নবী করিম সাল্লা যখন আহ মসজিদে ঢুকতেন জিজ্ঞেস করতেন তোমার কি সংবাদ কি খবর তোমার মনের উদ্দেশ্য কি তাই থাকবে না তোমার মনের কোনো পরিবর্তন হইলো এক কথায় জিজ্ঞেস করতেন মা যায় আসো মামা আর সে যেহেতু কঠ্টর শত্রু নবী করিম সাল্লি সাল্লামের দিন ইসলামের যার ফলে সে বলতেন ইন তাকতল তাকতোল আমাকে তোমরা ধরে নিয়ে যদি আমাকে হত্যা কর তাহলে হ্যাঁ তাহলে এর নামটা ভালো হবে না প্রতিক্রিয়া হবে আমারও লোক আছে অথচ বন্দি সে মালা সাকের আর যদি অনুগ্রহ করো আমার উপর আপনারা যদি আমাকে ছেড়ে দেন অনুগ্রহ করে দয়া করেন তাহলে আমি নিম খারাপ ছেড়ে দেন যদি তাহলে আমি আপনাদের কৃতজ্ঞ হবের নবিসাম আর কিছু বলতেন না তারপরে চলে যেতেন তিন দিন বাধা থাকলো তৃতীয় দিন নবীশ আসলাম কথা জিজ্ঞাসা করলেন ওই রকমেরই জবাব কেউ কেউ এই বাক্যটা যে ও সমাডেলি বলতো তার আরেকটা অর্থ করেছে যে যেন তাতে নম্রতা ছিল যদি আমাকে হত্যা করে দেন তাহলে যাই হোক তৃতীয় দিন নবী কারিম সাল আল্লি হাসাল্লাম বললেন আতলে কৌ সো মামা সৌ ছেড়ে দাও ছেড়ে দাও নবী সব ছেড়ে দিলেন তিন দিন শুধু দেখালেন যে মুসলিমদের ছাড়িবদ্ধ ভাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায় এসব তিন দিন ধরে দেখলেন বললেন ছেড়ে দাঁড়িয়ে ছেড়ে দিলেন সাহাভাই কেমন একটা হুকুম ছেড়ে দিল লোকটা আর বাড়ি কেন যাবে গেল আশেপাশে গোসল করার ব্যবস্থা পানি খুঁজলো আর গোসল করে এসে মসজিদে ঢুকলো আর বলো আশাদ মু বললো ইয়ারসুল আল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুঃশন আমার আপনি ছিলেন আজকে আমি আপনি সবচেয়ে বেশি আমার প্রিয় सब चे रक्त गम हित से गम हित खाद्य द्रव्य मक्का मदीना सरबराह हो मक्का लोक शत्रुता ना छोनर <coughs> <coughs> উল্লেখ করা হয়েছে হাফেজুল্লাহ হাদিসটাকে সংক্ষেপ করেছেন আমি মোটামুটি ওর খোলাশাটা বললাম কেন এই হাদিস টা নিয়ে এসছেন এখানে মসজিদের অধ্যায় হ্যাঁ এক নম্বর কথা প্রথম মশলা যেটা যে মসজিদে অমুসলিমকে ঢুকতে দেওয়া যাবে এটা খুটির কথা বাদ দশলা জানা মসজিদে অসলিম কে প্রয়োজনে ঢুকতে দেওয়া যাবে ইহাদিসের মধ্যে বোখারে বুঝলি হাদিস দুই নম্বর প্রমাণ করে যে মসজিদ কে জেলখানা হিসাবে প্রয়োজনের তাগিদে ব্যবহার করা যাবে নবিস মসজিদ জেলখানা ছিল কারা থাকে কয়দি থাকে আসামি থাকে মাসলা আশঙ্কা আছে বেধে রাখা যাবে মসজিদ এর প্রয়োজনে এমামুল মুসলিম যিনি রাষ্ট্রনেতা খলিফাতুল মুসলিম যিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তিনি যদি মনে করেন তাহলে রকম করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আল্লাহ যে বলেছেন যে মুর্শেক নাপাক পাক হ্যাঁ মুর্শিখ না তো নাপাক পাক কে মসজিদে ঢুকতে অমুসলিমদের কাফের না হচ্ছে অন্তরের নাপাকি সেটা হচ্ছে শির আর কুফরি অস্বীকার অথবা বহুত্ব আল্লাহ ছাড়া অন্যকে সির করার না শরীর নাপাক নাই শরীর যদি না পাক তাহলে এই শুক্রবারের ভিড় লাগে ঘেঁসা লাগছে ইন্ডিয়ান কোন কত দেশের এই আপনার মার্কেট এরিয়াতে তাহলে তো আপনাদের আর ঘেমেও থাকছে না গরমের সিজনে কাপড় শরীরে নাফাক হয়ে যায় কাপড় নাফাক হয়ে যায় হবে নাকি না হবে না হাতে হাতে লাগাইলে মুসলিমের সাথে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করা যেতে পারে সালাম করা যাবে না কিন্তু হাতে হাত মেলানো হ্যাঁ অন্তরটাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ভালো একটা ব্যবহার হয় হতে পারে সে একটু চিন্তা করতে পারে ইসলামকে স্টাডি করতে পারে আপনি হাতে হাতে লাগানোর অসুবিধা নেই প্রয়োজন যেন না আসে এই বছরের পরে যদি ভুলে গিয়ে কারো মোবাইল বেজে থাকে তাহলে তার ওজোর আজকের জন্য মকবুল আর যদি এই রকম রেখে দেয় আর বিশেষ করে পুরাতন ছাত্র পাঁচ বছর সাত বছর দশ বছর আর আশা করি কারো মোবাইল খোলা থাকবে হয় বন্ধ না হয় সাইলেন্ট আওয়াজে না থাকে মসজিদ হারামের নিকটে আসবে না তার মানে কি মসজিদার কাছে আসবে না মসজিদে ঢুকার কথা অবস্থানের কথা তো বলা হয়নি মসজিদের কাছেই যখন যেতে পারবে না বলা হয়েছে তাহলে মসজিদে ঢুকা প্রশ্ন উঠে না তাই না মসজিদ হারামের কথা আল্লাহ আল্লাহ পাকে স্পষ্ট পরানের মানি মসজিদ হারাম সম্পর্কে মসজিদে নবী সম্পর্কে ও নয় আর বেদুল মকাদ্দাসের মসজিদ সম্পর্কেও নয় আর অন্য কোন মসজিদ সম্পর্কে নয় এজন জন্য মসজিদ হারাম সম্পর্কে আয় সপ্তাহে আর দূরে আপনার আরফার কাছাকাছি মুজদালিফা সহ আরফা পর্যন্ত আঠারো বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার হতে পারে এত দূর পর্যন্ত সুরক্ষিত এরিয়া ইসলামের ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেনা তা হচ্ছে যে কোনো দেশে নাই আপনি সে দেশের নাগরিক আরে আর্মিও নাগরিক আপনিও নাগরিক আর্মি আরামসে ঢুকছে আপনার দেওয়া হচ্ছে না যদি আমি নাগরিক না আমি কি থার্ড ক্লাস নাগরিক নাকি তাহলে ওখানে কেন ঢুকে দেবো না আমিও বাংলাদেশে আমি তোমার দেশের মানুষ আমাকে কেন ঢুকতে দেবে না ওই ত্রাজ কেন কর না তাহলে এই অভিযোগ যখন করো না তাহলে ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ शुदूस लाइल शाह लागे अंतर विश्वास ना मनाफिक तुम्हें अल्लाहर का, का शाहत दिले যদি অন্তরে মুনাফিকে দেয় শুধু মুসলিম মক্কা দেখার জন্য যাচ্ছি তাহলে আল্লাহর কাছে জবাবদাই করবে হাল কাকা কালবাহ অন্তর ফেরে দেখার অধিকার আমাদের নেই আর ক্ষমতাও নেই আরেকথা আল্লাহ বলেন মসজিদ রয়েছে অন্য কোনো মসজিদে প্রবেশ করা সম্পর্কে জায়েজ না জায়জ নয় এ সম্পর্কে অলামাই মত রয়েছে তারা বলছেন যে প্রত্যেক মসজিদ সম্পর্কে এই বিধান সরিয়ে দেশ কোন মসজিদে যেতে দেওয়া যাবে না এটা হচ্ছে আহলে মদিনা মদিনার আলমা কেরামদের মত পুরাতন যুগ থেকে ক্ষেত্রে সামিল সমস্ত মুশ্রিক কি সামিল তাহলে এই কথাটা চিন্তা করতে হবে কেউ মূর্তি পূজা করে হ্যাঁ কেউ অগ্নি পূজা করে কেউ মাজার পূজা করে হ্যাঁ কেউ তাজিয়া পূজা করে হ্যাঁ তারাও সামিল আহলি কিতাব সামিল যারা ওজায়ের কে আল্লাহর পুত্র বলেছে ইহুদিও সামিল সকলে সামিল এতে মুশরেক মানে শুধু পত্র লিখ নয় যে কোনো রকমের মুশরেক হোক না কেন এতে সামিল কোন রকমের মুজিদে দখলে গাইমা সাজিদ এম সাফির নিকটে তাহলে মসজিদে হারাম ছাড়া অন্য কোনো মসজিদে যদি ঢুকতে চাই বাকেও ঢুকাতে চাই তো বাধা দেওয়া দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না সে নির্মাণের কাজে যাকজিদের তাই না একমাত্র মসজিদ আহ ইমাম আহমদ লাই আহিল কাে দারামে মাক্কা তা এমাম আহমদ বলছেন যে কোনো কাফের জন্য মাক্কার হারাম এরিয়াতে প্রবেশ করা যায় যেকোন দেশের মসজিদ হোক না কেন ইহাতে তিনি একটা রাস্তা রেখেছেন একটু পার্থক্য হল যে ইমাম আহমদিনের মতে আমাদের প্রয়োজন এই কাজটা অমুসলিম বেশি ভালো এই কাজে কোন বিশেষ ক্ষেত্রে তাহলে প্রয়োজনে লেহা প্রয়োজনে মসজিদে ঢুকতে দেওয়া যাবে কামালে মারা তেহা যদি কাউকে চুক্তি করে নিয়ে আসা হয় ভাড়া করে নির্মাণ মসজিদ নির্মাণের জন্য রহমতুল্লা মত তার সেই বখারি থেকে বোঝা যায় যে মুশরেক মসজিদে প্রবেশ করতে পারে মসজিদ হারাম ছাড়া তার একটা অধ্যায় রয়েছে সেই বোখারিতে বাবু দখুরের মুশরেকিল এই অধ্যায় হচ্ছে মুশ্রেকের মসজিদে প্রবেশ করা সম্পর্কে আর তাতে ইসলাম সম্পর্কে আপনাকে সম্বোধন করবে ঠিক না তোমরা একে অপরকে যেভাবে ডেকে থাকো হ্যাঁ ডাকা যাইজ নাই আল্লাহ নিষেধ করেছেন যে অসভ্য ঠিক আছে ইয়া মোহাম্মদ আকবর ইসলাম হ্যাঁ ইসলাম কি বলেন ওসলিন ছিল ওয়া হাদিসুল ইয়াহুদ আল্লাহ আর ইহুদের একবার এক মহিলা এক পুরুষের কেশ নিয়ে এসেছিল ওদেরকে নিয়ে মসজিদে নবীলামের কাছে ইসলাম সম্পর্কে কথা বলার জন্য সারাদিন ধরে মসজিদে নবীতে বসে নবিসের সাথে তাদের মিটিং হয়েছে নবিস্লাম তাদেরকে ইসলাম করেছেন ইসলাম দাওয়াত দিয়েছেন মসজিদ নবীতে বসে মসজিদ নবীতে বর্তমান যে দিশে সেটা আইনগত বিষয় নয় যে একেবারেই ঢুকতে প্রবেশ করতে পারবে কিন্তু যতটা সুরক্ষিত থাকে ততটা ভালো কারণ কি কোন অসৎ উদ্দেশ্যে আসে যার ফলে মসজিদে নবীর ক্ষেত্রে লেখা আছে যে শুধু মুসলিমদের জন্য বা নন মুসলিম প্রবেশ করবে না দেখেছেন তো না যখন মদিনায় ঢুকেন তখন এখন আসুন আর একটি বিষয় সম্পর্কে বর্ণনা করছেন কবিতা পড়ছিলেন তাহলে এই হাদিস আজকালকার যুগে যে ইসলামিক মহফিল মসজিদে হচ্ছে বা কোন একটা অনুষ্ঠান হচ্ছে আর ইসলামিক সংগীত পাঠ করল হ্যাঁ এটা সম্পর্কে কি বিধান চলবে না চলবে না সঙ্গীত পাঠ করা যাতে অশ্লীলতা নেই আর শিলকুফুরি নাই। যদি কোন অশ্লীলতা থাকে তাহলে অশ্লীলতার কারণে হারাম যদি শিরকুফুরি থাকে অতিরঞ্জার বাড়াবাড়ি থাকে কোন কারো সম্পর্কে বা কিছু সম্পর্কে তাহলে সেটা শীর্থর কারণে বা অবাস্তব হওয়ার জন্য হারাম যেমন বিদাতি মুশ্রেকদের কবিতাগুলি সম্পর্কে সব ভরা ভারত বাংলাদেশ পাকিস্তানে উর্দু ভাষাই হোক আর বাংলা ভাষা যতগুলি আর গুমরাহে ভরা অতিরঞ্জনে ভরা নবী নরের পয়দা নবীর ছায়া ছিল না হ্যাঁ নবী আলম কয়েব নবী দ্বিতীয়বার মুক্তারিখ এই সব কথা বলবো হ্যাঁ এই জন্য যায়জ নাই আর এমনি যদি গঠনমূলক কোন কবিতা হয় কাব্য রচনা করলেন অথবা কারো কবিতা আপনি পাঠ করলেন আবৃত্তি করলেন বাইরে কোনো অসুবিধা নেই তবে এটাকে একেবারে আপনার পেশা হিসেবে গ্রহণ করা আপত্তিকর কবিতা কি বা সংগীত কি এটাকে পেশা হিসেবে গ্রহণ করা অপছন্দনীয় কাজ নবীকার কাব্য রচনার নিন্দা করেছেন বরং কোরআনকে নিন্দা করেছেন ও সারাও একটা সুরান্ন সুরাই সোয়ারা ওখান থেকে আয়তের সুরাই রয়েছে সেই জন্য ও সারাও ইয়াবি গাউন যারা কবি তাদের অনুসারী কারা হয় একটা মহিলা দেখলো কি থেকে কি পেশ করে বসে থাকলো পছন্দ লেগেছে থাকে ঘোড়া দেখলো গাঁদা দেখলো একটা নদী দেখলো আমাদের হ্যাঁ চলে আকে মাকে বলেছেন এরা ইকবাল ইসলামের খাদের কবি এদের কবিতা হচ্ছে ইসলামিক কবিতা আর বাকি যাদের কবিতা রয়েছে বাজারে সে মুসলিম হোক আর অমুসলিম হোক বিরোধী কবিতা না আই ভরা হীনতা সুতরাং কাব্য রচনার পেশা ভালো নয় মসজিদের বিষয় থেকে দূরে চলে যাচ্ছে যাই মসজিদের কবিতা পাঠ করা যায়জ না যায়জ নয় এই সম্পর্কে ইহা দৃষ্টি নিয়ে আসা হয়েছে উমার রাজি আল্লাহ তাহন দেখলেন যে এই হাসান বিন সাভেদ একজন কবি ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন মাসাল্লিশাল্লাম সাহাবি আর নবী কারিম সালাম তার জন্য দিতেন আর মেম্বারে চড়িয়ে দিতেন মেম্বারে চড়ে চড়ে সে কবিতা পাঠ করতের ইসলামের ডিফেন্সের জন্য প্রতিরক্ষার জন্য ইসলামের খেত তাহলে কবিতাকে ইসলামের খেদ মতে নিয়োজিত যদি কেউ করে তাহলে বলো কথা মুসলিমদেরকে যদি সজাগ করে তাহলে ভালো কথা কারণ কবিতার মাধ্যমে বড় কাজ হয় অতটা খেদমত হয় না যতটা পদ্য দিয়ে খেদমত হয় মানুষের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই নাচতে শুরু করে দিয়েছে কথা ঘুম চলে তাই না সারা রাত কবিতা শুনলে আর গান শুনলে সুর আমি গানের কথা বলছি অশীল গান শুনলে তো দু চার দিন ঘুম আসবে না ফাঁসে তাই না কিন্তু কথা হচ্ছে যে যদি গঠনমূলক কথাবার্তা হয় আর কণ্ঠ সুন্দর হয় তা হলে প্রতিক্রিয়া মানুষের ওপর রয়েছে একে দেখিয়ে একটু রাগ হইলে কি কাজ করে মসজিদের আদবের বিপরীত কাজ করে ফালাহাজা এলে তিনি তার দিকে কটু দৃষ্টিতে দেখলেন বা असंतुष्टि मनोभवें तेरछा नजरे देखा टेड़ा चोक आर चोर टेड़ा चोक ठीक एक एक रकम छो ये लहजा मान चक्त रागे भाव नहीं फाका बुजुद राग তিনি মিনকা এমন সময় পাঠ করতাম যেই সময় ওই মসজিদে অবস্থান করতেন এমন ব্যক্তি যিনি আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ মসজিদে বসে থাকতেন আর আমি মসজিদে কি করতাম কবিতা পাঠ করতাম কবিতা আবৃত্তি করতাম সুতরাং আপনি আমাকে নজরে দেখেন না ভুল কাজ করিনি আমি আলে কি প্রমাণ করে হ্যাঁ যে যদি গঠনমূলক কবিতা হয় সঙ্গীত হয় যেগুলোকে আজকাল ইসলামিক সঙ্গীত বলা হচ্ছে ওটাও দুভাগে ভাগ করতে ইসলামিক বেদাতি সঙ্গীত আর ইসলামিক সন্নতি সংগীত যদি ইসলামিক সন্ন্যতী সঙ্গীত হয় পরাণিস ভিত্তিক পরাণ সহিদিস ভিত্তিক তাহলে পড়া যাবে আর বিদায়কী সঙ্গীত যদি পড়া যাবে না অশ্লীল সঙ্গীত হয় পড়া যাবে তা হ্যাঁ যাতে চরিত্র নষ্ট করে আকিদা নষ্ট করে মানুষের গড়ে না ভাঙে হ্যাঁ নয় ধ্বংসমূলক তাহলে যাইজ না সে সমাজের জন্য হোক আর চরিত্রের জন্য হোক আর ব্যক্তির জন্য এই জন্য যে কবিতা চলো না বলছেন যেগুলোতে কারো কুৎসা গাওয়া হয়েছে কবিতায় কিন্তু কুৎসা খুব আঘাত লাগে কবিতায় যদি কারো হয়। খুব চরম আঘাত লাগে প্রশংসা যদি করা হয় তো তাড়াতাড়ি ফুলে যায় তাই না কবিতার আকারে এইরকমই যদি মহিলা সংক্রান্ত কথা আসে কবিতায় তাহলে যায়জ নাই যে কোনো জায়গায় যায়জ নাই এইরকমই কোনো বাতিল কথা হয় তাহলে যায়জ নাই শক্তিশালী করার জন্য আল্লাহর দিনের প্রচারের জন্য আপনি কবিতার আকারে কথা বলেন মানে কাব্যরচনা করেন বা কবিতা আবৃত্তি করেন আর বাতিলকে কে ভালো কথা দিয়ে হক কথা কবিতার আকারে পেশ করে যদি আপনি বাতিলের খন্ডন করতে চান तब जे समय प्रयोजन मस्जिद शुंग, इमिका भीत ना मुस्लिद कर दिन शिखार विषय क्या उल्लेख कर दी जा सही आकीा बरदास्त करते বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা এখানে ইন্ডিয়ান উর্দু ভাষা মসজিদ এর বক্তব্য করছে ও দাঁড়িয়ে গেছে আমি বুঝতে পারিনি প্রথম মনে করছে মাসা জিজ্ঞাসা করছে দেখি যে বেহ কিন্তু জোরে প্রথম হালকা করি হালকা না বস পরে ওই ভাইয়েরা বলল যে আসলে বলতে চাইছিল যে আপনি নামাজ পড়ছেন লোকেরা আর কেন আলোচনা করছেন এইটা বলতে চাইছিল ও বক্তব্যের মধ্যে আমার বক্তব্য বন্ধ করে ডিস্টার্ব করবে এটা হচ্ছে বিদ্যাতীদের বধ করেছে। দাঁড়িয়ে সুন্নাথ পড়তে যাচ্ছেন বসত বলছে এটা হচ্ছে এল শিখার সময় এলম আগে আমল পরে। তোমার সন্ন্যত নফল নামাজ পরে ওটা আমল তোমার ব্যক্তিগত আমল আর जी हाँ तो एलम चर्चा हम नफल सुन्नताल नहीं मस्जिद चलते फरज नाम আপনার সন্নত হয় বাড়িতে গিয়ে পড়েন যদি খুব গায়ের জ্বালা হয় যে তহিদ আকিদার শুনতে পারছি না বরদাস্ত করতে পারছি না আর না হলে চুপচাপ বসেন এলেন এল সিহা ফরজ সন্নত পড়ে পড়বেন বা কোন ব্যক্তি থেকে শুনে কি শুনে মসজিদে সে হারিয়ে যাওয়া বস্তু সন্ধান করছে তলাশ করছে মসজিদে মাইকে হোক আর এমনি দাঁড়িয়ে হোক হ্যাঁ আমার ছাগল পুকুরি হারিয়ে গেছে তার গরু হারিয়ে গেছে কেউ যদি জানতে পারেন বলবেন এটা বলা আর যদি এরকম বলে তো বদ দাও অভিশব দাও উল্টো দোয়া দাও নবী হুকুম যারা শুনবেলা আল্লাহ বস্তুটি যেন ফিরিয়ে না দেন তুমি ফিরিয়েই না তাহলে ছেলে খবরদার খোঁজ করতে যাবেন না না হলে বদ্ধ পাবে যে তোমার ছেলে ফিরেই না আসে হ্যাঁ হারিয়ে গেছে আর খোঁজ করতে যাবেন না ফিরিয়েই পাবেন না কারণ কেউ তো কোরআন হাদিস জানে সবাই না জানলে অনেকে জানে আল্লাহাক সেই বস্তুটি ফিরিয়ে না দেন দুয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাসির ওপর এর একটা নজির এটা গ্রামারিটিক্যাল নজির বললাম যারা গ্রামার চর্চা করছেন বা ক্লাস করছেন তাদের জন্য না হলে মাঝির উপর লা আসে না মা আসে হ্যাঁ মা আসে মা দেখাল আমি প্রবেশ করিনি লাখ তো চলবে না কিন্তু বা চলবে বদল কেন হারিয়ে যাওয়া বস্তু মসজিদে তলাশ করা যাবে না বা ঘোষণা করা যাবে ফাইনাল মাসাজেদালাম তুবনা লিহাজা কারণ মসজিদকে এই উদ্দেশ্যে বানানো হয়নি মসজিদ এই উদ্দেশ্যে নির্মিত হয়নি মসজিদ বানিয়েছে তোমার হারিয়ে যাওয়া বস্তু তলাশ করার জন্য তার ঘোষণা করার জন্য না কক্ষণ না যে মসজিদে বর্ণিত দেখেন বলছেন তিনি যে আন্না রাসুল আল্লাহ সাল্লামা রাসুলাম যখন তোমরা দেখবে যে কোন ব্যক্তি মসজিদে বিক্রি করছে ক্রয় করছে ওর বিপরীত খরিদ করা হ্যাঁ বুঝতে পারলেন যেই ব্যক্তি বিক্রি মসজিদে বিক্রি করছে বেচছে অথবা কিনছে কেনা বাচা করছে ক্রয় বিক্রয় যদি এরকম কাউকে দেখো তো ফাকুল উল্লাহু এদের কেও বল কি বলবে যারা আল্লাহ তোমার ব্যবসায় লাফা না দেন মানে হচ্ছে মুনাফা লাভ আল্লাহ পাক যেন তোমাকে তোমার ব্যবসায় লাভবান না করেন যে খরিদার তোমার ব্যবসায় যেন লাভ না হয় তুমি যা কিনলে হ্যাঁ যে বিক্রে তা বিক্রি করলে তোমার ব্যবসায় যেন লাভ না হয় তো মসজিদের বারান্দায় কিছুদিন এখানে ঢুকে যাচ্ছিল লোকেরা বিক্রি করে যেকোন বিক্রি করে না কেন মসজিদে রহন নাসাই হাদিস্টি এমন নাসাই বর্ণনা করেছেন তিনি বুঝে বর্ণনা করেছেন হাসান বলেছেন তিনি বুঝে হাদিস্টি শাহী হাদিস্টি শাহিদ এমাম সৈস টিকে সহি হাকিম সহি বলেছেন এমাম জাহাবি সমর্থন করেছে তাহলে হাদিস উচ্চ মানুষ সহি হাদিস স্পষ্ট তাই না ব্যবসা বাণিজ্য করা যাবে না ব্যবসা বাণিজ্য তো করে নেই মসজিদের মধ্যে করে দিয়েছে তো হবে না হবে না মসজিদের মধ্যে একটা লোক ইসলামিক যাতে করে দুনিয়ার যেগুলো কেনা কেনাগুলো এবারই চলে যায় তাই না এটা বই ইসলামিক বই সহিংলাই হ্যাঁ আরো কিছু সিরাতন বাংলায় বিক্রি করা যেন মসজিদের ভিতরে বইঝা বিক্রি করছে আর আপনি কেনছেন বেসছেন কিন্তু যদি কেউ করে নেই ভুলবশত মশা জানে না অথবা জানে কিন্তু দুনিয়ার গরজ যেখানে লোকেরা বৈশা আছে পেয়ে যাচ্ছি বাইরে গেলে বিভিন্ন দরজা বেরিয়ে যাবে কেনবে না যদি এরকম কেনা বেচা করে নেয় তাহালিয়ান তাহারি হারাম হওয়া সত্ত্বেও এই ব্যবসা কেনা বেচাটা আসলে শুদ্ধ হবে না এই ব্যবসা বাতিল মানে কেনা বেচা হয়নি আসলে মালিকই হয়নি যে কেনেছে সে তার মালিক হয়নি আর যে বিক্রি করেছে তার মালিকানা থেকে বেরোয়নি তার জন্য পয়সাটা নেওয়া যায়নি ব্যবসায় হয়নি ফাঁসেদ যেমন বিবাহ অনেক সময় বিবাহ কবুল ইজাব কবুল হইলেও সেটা বাতিল হয় যেমন অভিভাবক না থাকলে বাতিল ফাঁসেদ হারাম কাজ করে নেয় গুণাগার হবে তবে ব্যবসাটা হয়ে যাবে আগদের ব্যয় হয়ে যাবে যা কেনা বেচা হয়ে গেছে হয়ে গেছে গুণাত ইমাম আহমদ ইমাম আহমদ বলছেন যে এল ইহরাই না কেতু এই ব্যবসা হারাম مالکان তিনি বল আল্লাহ পাহের পক্ষ থেকে কোন পাপের অন্যায়ের উপর যে দুনিয়ার শাস্তি নির্ধারিত করা হয়েছে যেমন চোরের শাস্তি হাত কাটা জেনার শাস্তি যদি অবিবাহিত একশো কোড়া লাগানো वाहित है रजम करा तेसा हत्यार बदले हत्या हे हदूत हदूत और शांति निर्धारित जो ना थे असत लोक दे तर पाप फिरानदी शस्तीमूलकामिक सरकार कि शिवे करियते निर्धारित नहीं रखि তবে এমামুল মুসলিম খলিফা কে এরকম ইচ্ছে যে অন্যায় বেড়ে যাচ্ছে যেমন গান বাজনা করছে গ্রামে গান বাজনা করছে ধর পঁচিশ জুতা লাগায় না যেমন গ্রামের লোক করছে এটা আইনগত সমস্যা কিন্তু যদি সরকার করে তো অবশ্যই সরকার ইার আছে পঁচিশ জুতা কেন লাখ লাগাতে পারে এটা কে কি বলা হয় বলতে পারেন এটাকে তাজির বলা হয় मस्जिदिधान कायम करा मस्जिद चोर हाथ काटा जा मस्जिद के बस्तवाना जाबा मस्जिद कोड़ा मारा जाघतरा जा, जा আর এতে প্রতিশোধ নেওয়া যাবে না কেসাশ এর বাস্তবায়ন করা যাবে না কাওয়া ইস্তিকাদ ইমাম আহম্মদ আবু দাওয়া দৃষ্টিকে বর্ণনা করেছেন এর সনদ হাফিজিনের মতে তিনি বলছেন কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে সনদ থেকে তাহলে সেটা কি হয়ে যায় হাসান লেগাই সর্বনিম্ন গ্রহণযোগ্য হাদিস চার রকমের হাদিস হচ্ছে গ্রহণযোগ্য সাহিলে জাতহি সাহিলে গাইরি হাসান লে এই কিন্তু তার একটি অসুবিধা নেই মানে চলে অসুবিধা নেই মানে হাসান তাহলে কম্পক হাসান লাগাই তাহলে একজন আলেমে একাধিক মত এত বড় বড় আলেম মহাদেশের যদি হইতে পারে তো আমাদের যদি হয় এতে আমার আইবের কথা কোথায় আমার ভুল পরের কথাটা ঠিক এটাই সম্ভাবনা ঠিক না সুতরাং একজন মানুষের লিখায় অথবা বলাই যদি এরকম আসলাম ক্ষেত্রে আকিবার ক্ষেত্রে আকিদার গুমরাহি নয় সমাজের বিদাতি আলেমদের আকিদার গুমরাহি রয়েছে এর আগে এক উক্তি ছিল মেসরে গিয়ে আর এক উক্তি হয়েছে অনেক আদিস পেয়েছেন তখন তিনি আসল আগের পুরাতন ফতুয়া থেকে তিনি আহ ফিরে এসছেন আমাদের তো একটা বিষয়ে তিনটি চারটি করে মত আছে উদ্দেশ্য কুপ্রবৃত্তের অনুসরণ নয় উদ্দেশ্য করনসন্না ফলো করা যদি হয় হ্যাঁ যে না আমি আগে যেটা বলছিলাম এটা হচ্ছে এটা বেশি আমাকে কোরআন কাছি লাগছে এডিটিং অসুবিধা নেই কারো অধিকার নেই বছর আগে সাধারণ ব্যবহার করার চেষ্টা করে অনেক হাদিস যখন হাসান লেখায় এই সুতরাং এর উপর আমল রয়েছে সুতরাং দন্ড বিধান কয়েম করা মসজিদের ভিতরে যাবে না জি তিনি যে আনসারিদের নেতা একজন সাহাবি ছিলেন প্রখ্যাত তিনি আহত হয়ে গেছেন ওসিবা মানে ওসিবা জরুহিন হয়ে আহত হয়েছিলেন খন্দকের যুদ্ধে খান খন্দকের দিনে মানে পরীক্ষা খননের যে যুদ্ধ হয়েছিল আহজাবের যুদ্ধ যার অপর নাম খন্দকের যুদ্ধে তাকে একটা তীর লেগেছিল এসে গলার একটা রগে লেগেছিল যাতে রক্ত বন্ধ হচ্ছিল না খারাবা আলী রসুল ফিন মসজিদ রসুল্লাহ তার জন্য একটি তাবু লাগিয়ে দিয়েছিলেন তাবু পেতে দিয়েছিলেন মসজিদে মসজিদে তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছিল তাহলে জানতে পারলাম যে মসজিদে বিশেষ কোন মানুষের জন্য লাগিয়ে এই জায়গায় থাকবেও করতে পারে মসজিদে অসুস্থ ব্যক্তিদের অবস্থান যাই মসজিদে আহ মসজিদে যেকোনো মানুষের প্রয়োজনে রাত কাটানো যায় অসুস্থ মানুষকে কিছু মানুষ দিনে থাকবে রাতে থাকবে না হ্যাঁ শুধু জেগে থাকবে ঘুমাবে না প্রয়োজন মসজিদে ঘুমানো যাই হিজরত করে আসতেন না মসজিদে নবীর কাছে শিখা সাল্লাহ আর মসজিদেই ঘুমানো এই বাদত মসজিদে ঘুমানো মসজিদে তো প্রয়োজন মসজিদে ঘুমানো যুবক হলেও যায় রক্ত পরিচর্যা করতে পারেন বেমার পুর্ষি করতে পারেন তার খোঁজ খবর নিতে পারেন যে স্বাদ কেমন আছে বাড়িতে থাকবে বাড়ি দূরে নবী করিম সাল্লাম দিনের দাওয়া ব্যস্ত প্রতিদিন গিয়ে দেখা একজন রোগীকে তার খোঁজ খবর এই হব তো আদায় হয়ে গেল এবং এই সাহাবি আল্লাহর দিনের জন্য আহত হয়েছেন আর শেষ অবস্থায় তার পরিচর্যা হয়ে গেল খোঁজ খবর নেওয়া হয়ে গেল জি সান্তনা দাদি এই হাদিস স্পষ্ট করে যে রুগী ব্যক্তি রুগী ব্যক্তি পেশাব করে দিতে পারে মসজিদে তা পায়খানা হয়ে যেতে পারে রক্ত বইতে পারে তারপর নবী করিম সাল্লা সাল্লাহ মসজিদে তাকে দেখেছেন তার মানে এইরকম যদি অবস্থা হয় তো জাহেজ রয়েছে প্রয়োজনে আমি রসুল কে নিজের চোখে দেখেছি সাথে বরংে আমাকে তিনি আর করছিলেন তিনি আমাকে কি করছিলেন আর করছিলেন ও আনা লোকদের দিকে তাকাচ্ছিলাম কি করছিল খেলাধুলা করছিল আল হাদিস হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে না এই হাদিসের মাহজি হ্যাঁ অর্থ কি বুঝায় মসজিদে খেলাধুলা করা যাবে না যাবে না ক্রিকেট খেলা যাবে ফুটবল খেলা যাবে খিদমত হয়েছে ফুটবল খেলা দিয়ে হ্যাঁ কাবাডি খেলা দিয়ে কোন ইসলামের খিতমত হয়েছে ক্রিকেট খেলা দিয়ে জাতিকে আরো পাপের দিকে ঠেলে দেওয়া হয়েছে যে তোমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো যুবকরা আর আমরা আমাদের ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকো এমন খেলা গঠনমূলক খেলা যেই খেলা দিয়ে আল্লাহ হইতে পারে তাহলে ঠিক আছে তাদের জন্য যতটা শান্ত তোমার এনার্জি শক্তি অর্জন করো প্রস্তুত করো তোমরা প্রস্তুত থাকো সুতরাং কেউ যদি প্রতিরক্ষার জন্য আমি আল্লাহর দিনের খেদমত করব মুসলিম ভাই বোনদের খেদমত করবো ইত্যাদি ইত্যাদি তাহলে ঠিক আছে প্রশংসিত খেলা খেলাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে খেলাকে যাতে নেকি রয়েছে যদি উদ্দেশ্য থাকে আল্লা দিনের খেদমত করা মুসলিমের খেদমত করা কোন উম্মাতের খেদমত হয়েছে পাকিস্তান ক্রিকেটে জিতল ভারতের বেকুপ মুসলিম সেখানে বিজয়ের পতাকা উঠিয়েছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলাধুলা হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়া না দিন বুঝে না নিজের পরিণাম বুঝে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে মানুষের নজরে আসে যে এরা তো সব পাকিস্তানের সামনে একটা মমিন হ্যাঁ আমার দেশ জিতেছে সেই জন্য খুশি কে খুশি বলেন কন ইসলামের চারানোর খেদ হয়েছে আপনার আপনার এই খেলায় জিতে আপনার আমার দেশের সোনাও হয়েছে বাংলাদেশ জিতেছে পাকিস্তানিতেছে ভারত জিতেছে এই বিষয়গুলি বুঝবেন কারণ আজকাল দুনিয়া খেলার পিছনে ছুটেছে খেলতে পারলে খেলছে আর না হলে দর্শক এতে মেতে আছে আর খেলার ময়দানে যত টাকা খরচ করা হচ্ছে মুসলিম মোহাম্মদ যদি তার একনা ইসলামের খেদমতে খরচ করত। ইসলাম একবারে সুসজ্জিত হয়ে যেত কিছুই না ইসলামের খাতে বেরোবে না এদের খেলার জন্য টাকা তো খেলা হচ্ছে সবের খেলা যে খেলাতে দিনের ক্ষেত মত উদ্দেশ্য আছে ঘোড়ায় সহ শিখছেন প্রয়োজন যদি থাকে যেখানে এই যুগের প্রয়োজন এক যুগের প্রয়োজন ছিল হ্যাঁ অনুমতি আছে ততটা আর এক রকম খেলা হচ্ছে বৈধ খেলা যাদের শরীর চর্চা হইলো আর একটু খেলাধুলা করলাম দিন পড়াশোনা করছি ছাত্র অথবা শিক্ষক সারা দিন এই কাজ করছি চাকরি করলাম যা একটু একটু খেলা যদি যদি সেটা আবৃত করে হাফ প্যান্ট পরে নয় পুরুষ লোকেরা মহিলা পুরুষের খেলা নাই অথবা মহিলাদের খেলা পুরুষরা দেখছে এরকম নয় মানে শরীয়ত বিরোধী কোনো কিছু নেই আর লেবাস পোশাক ঠিক আছে ইসলামিক পোশাক মোটামুটি জাহেজ পোশাক আছে তাহলে এই ধরনের দুনিয়ার খেলা রয়েছে যদি নামাজের রক্ত পার না হয় বুঝতে পারলেন আর তৃতীয় খেলা হারাম খেলা যেই খেলাতে শরীর বিরোধী কাজ আছে অথবা খেলার কারণে আল্লাহর দিন থেকে আল্লাহর নামাজ থেকে গাফিল হয়ে যাচ্ছে ক্রিকেটের খেলা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলতেই আছে কেউ খেলছে কেউ খেলা দেখছে নামাজ গেল কোন পরে অনেকে কিন্তু খেলার খুব নিশা রাখেন খেলার পাগল খেলার কথা শুনলে আর কিচ্ছু মনে থাকবে না হ্যাঁ কি করে রমজানে মাঠে মধ্যে পানি পান পানি তারপরে রমজান মাসে এ বাদত বন্দীকি এমনিতেই কে খেলা অপছন্দনীয় খেলা এ বাদত বন্দীকি বাদে রমজানের দিনে খেলা আর বাতিল বাতিলা রমজানের রাতগুলিতে গুলিতে আরো বেশি খেলা ওদের ম্যাচ এই রমজান মাসে বেশি বেড়ে যায় হ্যাঁ ফিল্ম সিরিয়া রমজান মাসে আরো মুসলিম দেশগুলিতে বেড়ে যায় আশ্চর্য চেপিয়ে যাবেন আপনি রমজান মাসে বাড়িয়ে দেয় প্রচার মাধ্যম গুলি ইসলামের বিপরীত এমন ভাবে চলেছে খেলা দেখতে হবে সিরিয়াল দেখতে হবে এই সিরিয়াল শুনেছি খুব ভালো লেগেছে আল্লাহ পাখি দায়াত করে মুসলিম জাতিকে ছিলেন তাহলে কি ভাবে আয় সারাদা দেখছিলেন আহ এই দৃশ্যটা বুঝান তো কেমন করে দুজন দাঁড়িয়ে দাড়ি আছে পৌঁছেছে আর সামনের দিকে হাবসিরা আহ খেলাধুলা করছে আর তিনি তার হুজরা থেকে মাহা হুজরা থেকে অন্য যে মসজিদ এসে হুজরা থেকে দেখছেন মসজিদে ছিল মানে মসজিদের ভিতরে মসজিদেরও আরাম অনেক অলামারে বলেছেন বলেছেন না যেহেতু এটা গঠনমূলক ছিল এই খেলাতে ইসলামের ছিল সুতরাং এর কোনো প্রয়োজন করে না আল্লাহ আজকাল এইরকম লোক আছে যারা এই উদ্দেশ্যে খেলাধুলা করছে যদি হয়তো যাইস কিন্তু এইরকম লোক নেই এরকম খেলা আজকাল নেই আরো বর্ণনা করছেন যে একটি কালু দাসী দত সৌদা কান আলহা খেবা ফিল্মদ মসজিদে তার একটি ছোট তাবু ছিল ছোট তাবুকে বলা হয় ছোট্ট তাবুর ব্যবস্থা করে দিচ্ছেন প্রয়োজনে মুক্ত যদি হয় কোন ফেতনার আশঙ্কা নেই সাহাবাইকার ইমান আমল আখলা কল্পনার বাইরে কথা যে ফেতনা হইতে পারে ঘটনা ঘটে না তাহলে অসুবিধা নাই নিরাপদ যদি হয় তাহলে মসজিদে একজন মহিলারও থাকার ব্যবস্থা করা যেতে পারে প্রয়োজনে মহিলা অবস্থান করতে পারে পাক অবস্থায় এই মহিলা এসে বসত ফাত আমার সাথে কথাবার্তা বলতো গল্প গুজব করতো আল্লাহাদিস এহাদিস টি কেন এসেছেন রহমতুল্লাহ যে মসজিদে তাবু লাগানো যেতে পারে ছেলেরা যেমন অবস্থান করতে পারে ফেতনামুক্ত থাকলে মেরাও অবস্থান করতে পারে আছে বিষয়টি আসলে বাঙালি সমাজে এটা জায়জ নাইটেই জায়জ নাই কারণ আল্লাহ ফাকর মসজিদে শর্ত লাগে ওলা তো আকে ফুনা ফেল তোমরা ক্ষেত্রে থাকবে এতেকা মসজিদ ছাড়া হয় না আর ঘরের মুসাল্লা সেটা মসজিদ নয় বুঝি আর কটা কোরবানির আগে হজের আলোচনা করব একটা আলোচনার পরে যারা হজ করবেন তারা আসবেন বা আপনাদের বন্ধু বান্ধব যারা হজে যাবে তাদেরকে এখানে আসতে পারবেন কি বলছিলেন প্রশ্ন উদ্দেশ্য হয় সেজন্য জায়জ না চিল্লা এই চিল্লার সফর যেহেতু বিদাত তারপরে যেই কিতাবটা নিয়ে যেই কিতাবের খেদমত করছে শেখ জাকারী সাহেব ফাজাইল আমল তাতে শির বিদাত ভরা আর তাতে মির উনজে রবের পক্ষ থেকে যার নাজ তার তবলিক করো সুতরাং এই তবলিগ আমাদের ভাইরা যদি কোরআনী করিম নিয়ে রসুলের হাদিস নিয়ে যদি তবলিগে যে তার চল্লিশ চল্লিশ দিন না যে আমাদের যার জন্য যতক্ষণ সময় একদিন সময় একদিন তিন দিন আসেন থাকেন আর জ্ঞানীরা আসেন আর এসে লোকজন শিক্ষা দেন সন্ন্যদের শিক্ষা দেন নামাজের শিক্ষা দেন তাহলে এর বিপরীত বলতাম না আর এর বিপরীত হক হ্যাঁ বলতেন না বিদাত বলতেন না বরং বলতেন এটা দিনের ইসের বুঝতে পেরেছেন জি তো শুধু তবলি জামাতের হোক আর অন্য কোন জামাতেরই হোক যে কোন মুসলিমের হোক মসজিদ অবস্থানের যদি ফতুয়া জিজ্ঞেস করেন তাহলে মসজিদে থাকা যাইজিমের মসজিদে থাকা যাইজ কিন্তু মসজিদে থাকছেন কি উদ্দেশ্য নিয়েছেন মসজিদে না না না দেবো না মসজিদে প্রচার করতে বিদাতে এটা ঠিক আছে বিদাতের প্রচারের জন্য দেব না মসজিদে শুইতে দেব না আর বিদাতটাই বুঝবেন না শুধু শুইতে দেব না মসজিদে থাকতে দেবো না এটা ইসলামের ফতোয়া নাই যেটা হক সেটা হক বলতে হবে মনে করতে এবাদত না মনে করতে যে তিন দিন এটা এবাদত আড়াই দিন চলবে না চার দিন চলবে না চল্লিশ দিন এবাদত এটাতে আটত্রিশ চলবে না তিন মাস এবাদত এই তাব্বুদের কারণে এটা বিরাট তাব্বুত না মনে করে 10 5 7 40 लोगते তোমরা নাইসঙ্গত সাক্ষ্য প্রদান করবে কথা বলবে আপনার বিরুদ্ধে হইলে বলবেন হ্যাঁ বাপের বিরুদ্ধে হইলে বলবেন আমার বাপের আকিদা ভোল অবদ্ধ আমার বাপের আকিদে নিয়া হ্যাঁ বুঝতে পেরেছেন জি ওলা আল্লাহ মজা ফরজ নয় সৌন্নত নয় আর সেটাকে ফরজ মনে করলো সুতরাং সেটা বিদাতি ধারণা বিদাতি আকিদা রাখলো বাই জিজ্ঞাসা করেছেন কেউ যদি মনে করে যে মজাব মারা যায় তাহলে ফরজ মনে এটা কোন ফরজ ফরজ মনে মনে ব্যক্তির মৃত ব্যক্তির জন্য মাইকিং না আম করে এই মত যে ব্যক্তি করেছেন আর এতটার সময় জানাজা হবে শুধু যদি এতটিকে বলে জায়জ কি না একদল বলছেন যে আর মসজিদে হোক অথবা বাইরে মাইক করে আজকাল শহরে তো একদল বলছে যে এটা আর একদল বলছেন না জায়জ নাই কারণ নবিসাল্লাম নিষেধ করেছেন নাহিল মওতা মির সংবাদ এইভাবে দিতে যেটা জাহিলতের যুগে করত। জাহিলতের যুগের পদ্ধতিটা কেমন ছিল উঁচা পাহাড়ে বা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যে তার চিৎকার করে বলতো সোন অমুক সাহেব মারা গেছেন তার এই অবদান ছিল সেই ছিল তো তারপরে তো এর সাথে সাদৃশ্যতা যারা বলছে এটা মাইকিং করার তারা বলছে জায়জলাই সুতরাং মেসেজের মাধ্যমে অথবা লোক পাঠিয়ে আর কোন জানা যায় হাজির হওয়ার জন্য অমুক সময় জানা হবে খবর দিয়ে দেন এস করে দেন ইত্যাদি গেলেন আর দল বলছেন না ওই জাহিলিয়াতের চরিত্র গুণগান করলাম না অমুক সাহেব আলমের দিন ছিলেন মাসা আল্লাহ তার অনেক ক্ষেত রয়েছে আল্লাহ একজন তার রহম করেন এই সব না করে শুধু বললেন যে অমুক সাহেবের ইন্তেকাল হয়েছে আর তার জানাজা হবে আজকে আসার পরে অথবা জোহর পরে অসুবিধা নেই এতটুকু বললেন হচ্ছে জানাজার লোকেরা আসে আর জানতে পারে এসব বিদাতির তরিখে লাশকে সামনে রেখে বিদাতি ভাইরা অনেক বলে যে আচ্ছা বলেন তো আপনার সাক্ষী দেন সবাই সাক্ষী দেন কারণ একটা হাতে স্যার চল্লিশ জন সাক্ষী যদি ভালো সাক্ষী দেয় তাহলে কি চলে যাবে জানাতে যাবে তাহলে तो चाहिए अच्छा बन लोक कैमन छो लोक कैमन छो अरे सबाई तो भाई भलो ना भलो तुम जिज्ञासा कर लेकाल योक सी चल रही जीवित अवस्था इसलमिक आदालते सी दी कमर पक्षे आदल हाँ होते मानी सत्यबादी होते नाम होते ही सत्यवादी होते लोक होते आजकल अधिकांश जाना जाते लोक आशे प्राय तो बेनि नेट बंदारा परेश चलटे इंतकाल कर भलो मानस जान रहा हलो आल्ला नोट हमेशा कतो सी कतो लोक भलो नोटर कबुलता छड़िए ध्वसर दिखे ठेले दिए पपे दिखा ठेले दी बेहद যদি জানা জানাজার সার এটা আর করে যে ভাই যদি এর উপর কারো দাবি দাবা থাকে টাকা পয়সা আপনারা পান তো মাফ করে না মাফ করে দেন না। যদি কারো ঋণ থাকে কেউ যদি বান টাকা পয়সা পাওনা থাকে তাহলে বলবেন আমি পরিশোধ করে দেব আমি তার ছেলে বলছি আমি তার ভাই বলছি আমি তার জামানত নিচ্ছি পরিশোধ করে দেব এই কথা বলবেন বুঝতে পারছেন এটা বললে অসুবিধা নেই বললে অসুবিধা নেই দাফনের আগে বা জানাজা পড়ার আগে হাল হেদাইন বরং ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন ভাই এর ওপর কোন রিনটিন আছে জিজ্ঞেস করবে এম যদি জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করবে এটা নবী সাহাশন ইমাম তখন ছিলেন জানাজার জিজ্ঞেস করতেন আপনি জানাজা পড়াবেন আপনি জিজ্ঞেস করুন ঠিক আছে আমরা জানাজা পড়বো না শাসন মূলক তোমরা পড়ে না জানাজা এটা হচ্ছে নবী সোমনাথ সালু আলহাম বুঝছেন চন্দেশ কি হয়েছে মানে সুন্দরী প্রতিযোগিতা না কি বলতে চাচ্ছেন শয়তানের দলশন হিজবুর শান আল্লাহ পাক দুই দলে ভাগ করেছেন মানুষকে হিজবুল্লাহ আর হিজবুল শাহতান যারা পাক ছড়ায় হ্যাঁ সুন্দরী প্রতিযোগিতা শৈতানের দল যারা বলে যে বোরকা পরা যাবে না পর্দা করে যাবে স্কুল কলেজে এরা শৈতানের দল হিজবুল শহতান